আবু বকর সিদ্দিক রদু হতে বর্ণিত একদা তিনি আল্লাহর রসুল সাল আল সাল্লাম এর নিকট আরজ করলেন আমাকে সালাতে পাঠ করার জন্য একটি দোয়া শিখিয়ে দিন তিনি বললেন এ দোয়াটি বলবে আল্লাহ ইন্নি জলম তুন জুলমন কাসিরও বা ই ফিরফিরতাম্বিন্দিকা হামনি ইন্দুর রহিম অর্থাৎ হে আল্লাহ আমি নিজের উপর অধিক জুলুম করেছি আপনি ছাড়া সে অপরাধ ক্ষমা করার আর কেউ নেই আপনার পক্ষ হতে আমাকে তা ক্ষমা করে দিন এবং আমার উপর রহমত বর্ষণ করুন নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়াবান